আসসালাম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম দায়ের গুনাবলী আমরা দায়ী আল্লাপাক এজন্য আমাদের মধ্যে কিছু গুনাবলী থাকা দরকার আজকে আমরা একটা গুণ আলোচনা করব যে গুনটি ছিল নবীজ সাল্লাহ আলী হসাল্লামের নবীজ সাল্লাহ আলী হোসাল্লামের মধ্যে ছিল উম্মতের একটি দরদ উম্মতের ব্যথা উম্মতের জ্বালা এজন্য আল্লাহ নবী সালাম সর্বদা উম্মতের ফিকির করতেন উম্মের দরদ রাখতেন উম্মতের দরদ উম্মতের ফিকির আল্লাহ পাক এর কাছে খুবই মাহবুব একটা জিনিস পূর্ববর্তী উম্ম যারা উম্মতের ফিকিরা দরদ রেখেছে আল্লাহ পাক তাদের নাম কোরআনের মধ্যে এনেছেন একটা জীবজন্তুর নাম নিলে আমরা নাম আল্লাহ নিই পিপি পিপিডিকার নামে একটা সুর অবতীর্ণ করেছেন সোলাইমান আলহি সাল সালামের দল বল নেই সৈন্যবাহিনী নিয়ে উনি চলছেন পিপিডিকার দলের রানিং সর্দার সে যখন দেখলো যে এই দলের নিচে যদি তারা পড়ে পৃষ্ট হয়ে যাবে সে উম্মতের ব্যথা আর জ্বালা নিয়ে তার জাতিকে তোমরা তোমাদের বললুের মধ্যে প্রবেশ করো সে তার কাছে এই ডাক এত প্রিয় হলো এত পছন্দ হলো আল্লাহ সুবাহানু হালা তার কালামে পাকের মধ্যে তার নামে সুরা অবতীর্ণ করলেন কোন কালামে সুরা অবতীর্ণ করলেন কালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন প্রিয় বন্ধুগণ এই উম্মতের দরদ উম্মতের ফিকির এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ নবী সাল আলী সাল্লামের মধ্যে এমন অস্থিরতা ছিল এমন ব্যথা ছিল এমন জ্বালা ছিল আল্লাহ নবী সালমিন আল্লাহ নবী সালাম সান্ত্বনা দিচ্ছেন যে তারা কেন মমিন হচ্ছে না নবী সালাম ব্যথা অস্থিরতা জালার কারণটা কি ছিল আল্লাহ সু বাহানু হতে তার কারণ উল্লেখ করলেন উল্লেখ করে আল্লাহ বলছেন আল্লাহ কোন হচ্ছিল না বলুন প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী আমি আপনাদেরকে প্রশ্ন করছি বলুন তো ওই সময় মমিন কারা হচ্ছিল না অবশ্যই ওই সময় মমিন হচ্ছিল না যারা যারা অমুসলিম তো অমুসলিমগণ কেন ইমান আনছে না অমুসলিমগণ কেন ইসলামের পথে আসছে না এই বিষয় নিয়ে এত এত এত অস্থিরতা ছিল আল্লাহাক নিজ সান্তনা দিয়ে আয়াত নাজির করলেন প্রিয় শ্রদ্ধ দর্শক মনে এই বিষয়ে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই একবার নবী সাল্লাহ আলী নদী রাতুল মতামাতে বসা সাথে বসা ছিল সাহাবাই কালাম সামনে দিক দিয়ে একটা ইহুদুল্লাস যাচ্ছে আপনি কেন কাঁদছেন এ তো একটি ইহুদুল্লাহ আল্লাহ নবী সাল আল্লাম বললেন দেখো সে তো আমার একজন উম্ম ছিল সে তো চিরস্থান নামে চলে গেল আমি তো তাকে বাঁচাতে পারলাম না প্রিয় দর্শক আজকে নবী আলহ সাল কেমন ব্যথা ছিল কেমন হয়ে সেই নবীর উম্মতের ফিকির উম্মতের দরদ আমরা বহন করেছি নবী আলহি সাল্লা স্থিপত বর্ণনা করছেন ব্যস্ত ব্যথিত ছিলেন সর্বদা উম্মত নিয়ে অস্থির ছিলেন প্রিয় দর্শক মন্ডল উম্মতের ফিকির এত বড় হাজি আহমদাদুল্লাহ মহাজার মকির আহমদুল্লাহ একবার তার শিষ্যদেরকে বলেন তোমরা কি কুতুব হতে চাও কান্নাকাটি করো রোনা জারি করল্লাহকে বলো আল্লাহ আপনার একটা উন্মত চিরস্থান নামে চলে গেল আমি কিছুই করতে পারিনি কাজে আহমদুল্লাহ মহাজরে বলেন যে তোমরা হয়ে যাবে দর্শক মন্ডলী আমরা জানি উন্মতের দরদ আর ফিকির উম্মতের প্রতি ভালোবাসা কত গুরুত্বপূর্ণ আমরা জানি যে ঘরে ও যে ঘরের মধ্যে কুকুর এবং ছবি থাকে ওই ঘরে প্রবেশ করে না কেন প্রবেশ করে না একটি কারণ এও বলা হয়েছে যে কুকুরের মধ্যে অনেক গুণ আছে যেসব গুণ যদি কোন ব্যক্তি পালন করে তাহলে সে যুগের শ্রেষ্ঠ অলি হয়ে যাবে কিন্তু তার মধ্যে এমন একটা দোষ আছে যে দোষটা তার মানুষের মধ্যে যেন প্রভাবিত না পড়ে তার সাথে থাকার কারণে তার সহপত থাকার কারণে কুকুরকে রাখা নিষেধ করা হয়েছে কারণ আপনি দেখবেন একটা মাঠে যদি একটা গরু মৃত একটা গরু রেখে দেওয়া হয় আর একটা কুকুর সেই মৃত্যু বিশাল বড় দেহি গরুকে একটা কুকুর খাচ্ছে এখন যদি আর একটা কুকুর তার সাথে যায় ওই কুকুর তার সহ্য করবে না তাকে তাড়িয়ে দেবে কুকুর তার স্বাধীন প্রতি তার মহাব্বত নেই এই জন্য এই দুষ্টটা যেন মানুষের মধ্যে না থাকে এই জন্য কুকুরকে মানুষের লালন পালন করে নিষেধ করা হয়েছে প্রখ্যান্তরে ছাগল যে আম্বি আলহাম এই ছাগল চড়িয়েছেন সাগরের মধ্যে অনেক উল্টা আছে অনেক তার মধ্যে ছোটা ছিল কিন্তু তার মধ্যে একটা গুণ আছে কি গুণ যে তার মধ্যে সহজাতির মহাব্বত ভালোবাসা দরদ রয়েছে একটা কাঠারের পাতা দেবেন কয়েকজন ছাগল মিলে তা খেয়ে নেবে বৃহস্পত দর্শক মন্ডলী নবী আলহ ইসলামের ছিল ব্যথা জ্বালা অস্থিরতা এই জন্য আমরাও যেহেতু দায়ী আমরা নিয়োগ করেছি তাদের জন্য দোয়া করব অস্থিরতা ব্যথা জ্বালা অন্তরের মধ্যে আনব এটা একটা সুন্নত নবীজিদে হারিয়ে যাওয়া একটা সুন্নত হলো উম্মতের দরদ আর ফিকির আল্লাহ পাক আমাদেরকে এই ফিকির উম্মতের দরদ অন্তরের মধ্যে জ্বালা এই জ্বালা ব্যথা অস্থিরতা অন্তর মধ্যে লালন পালন করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত সিফতওয়ালা নবীওয়ালা সাহাবিওয়ালা সিফতের যে তার এই গুণাবলী দিয়ে আমাদেরকে প্রকৃত দায়ী বানান আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আরহামাক